फलो कर मुक्त अवस्था नमज पढ़ाश्रम इमाम शाफिर अनुसारी पढ़े तर श्रद्धा करफी इमाम पढ़ार समय हानीफार अनुसारिंसा नई विद्वेश्डल झगड़ा नई फसादम आबू हानीफारदी इमाम शाफिर फलोवार के हिंसा कर সে বাড়াবাড়ি করল কি করল বাড়াবাড়ি করল এই বাড়াবাড়ি গুণা ইমাম সাফিল কোন ফলোয়ার যদি ইমাম আবু হানি ফলোয়ারকে হিংসা করে मन करब क्या सूतरा एक मजहब वाला मजहब वाला ने जो बिल मने भ्रांत मन तिल मने बिल भ्रांत मने এই জন্য সাইড যাবে কোন হিংসা বিদ্বেষ নেইল এখন প্রশ্ন করবো আর এক ব্যাপারে এই মাম সাফিকে ফলো করব আর এক বেভারে মালিককে প্রফলো করব আর এক ব্যাপারে আহমদ বিল হাম্বলকে ফলো করব কারণ তারা সবাই তো সার্টিফিকেটওয়ালাতে যোগ্য हानाफी मजबोर ना साफी मजबोर ना, ना मालिकी मजबोआर ना हमी मजबेर फलोवर ना साइद मजब समतुल्योग्यता रखे कुरान हदीसर बल्ले बर्तमान दुनिया मानसा साई मजब समान्यता তাদের সমান যোগ্যতা রাখেনা আল্লাহ রসুল্লাহাদিস সর্বশ্রেষ্ঠ মুসলমান আবু হানিভার যুগের পরে তিন মজাবের তিন ইমাম শ্রেষ্ঠ মুসলমান তারা সবচেয়ে বেশি বুঝেছেন আমাদের চেয়ে কোরআন হাদিস কিন্তু হ্যাঁ মজাবের কেউ রে ভালো করে আমি ডাইরেক্ট হাদিস ফলো করি তারা দুই রেখাত নফল ফোরে নফল ফই এর পরে এক আমত দিয়া ফরজনামাজ শুরু করে আমি চিন্তা করলাম আমার আমার মজাবের ইমাম আবু হানি ফানি করেছেন बसे शोक राय मने इच्छा मत शोक ये ना পতাকলে পরে বুঝা যাবে কার দলিল কি পরিমাণ আছে রঙগাইতে হঠাৎ একদিন এক বলেই ফেলল আদি শরীকে আছে বাইনা পুল্লি আজান আইনে চলাতুন প্রত্যেক আজান আর একামতের মধ্যে নফল নমাজ আছে তুই ঘরে লাগে আম হাদিস শরী আছে বললেন আমি জিজ্ঞেস করলাম আমার জানা মতো এই ব্যাপারে আদিস নাই আমি বললাম আমার জানা মতো এই বেফারে আছে কোন হাদিস দেখা আমি এখন তোমার জমাত কায় আল্লা জানে যাবো নাগ্রীবাহর তিন ডাকাতের পরে দুই ডাকাত সুন্নাত নামাজ কাদা এসার চার রকাত ফরজ নামাজের ফরে দুই রকাত সুননত নমাজ মুদা ফজরের দুই রকাত ফরোজ নামাজের আগে দুই রকাত সুননত নমাজ মুদা জোহরের চার নামাজের আগে চার রেকাত আর জোহরের চার রেকাত ফরোজনমাজের ফরে দুই দুই রকাতের আগের চার রকাত এবং সুপারিশ পাবে যারা লঙ্ঘন করে অভ্যাস করে তারা কে থেকে বঞ্চিত থাকবে শেখ জামা এত লম্বা পায়ের গিরা না পায়ের তালু পর্যন্ত লাগাল পায়। হাদিস লাগালে বলেন গায়ের জামা ফাজামা ইত্যাদি যারা এত লম্বা ফিন্দে যে লম্বা হওয়ার কারণে পায়ের গিরা লাগাল পায় ফার্সি ভাষায় গিরা কয় বাংলা ভাষায় কয় গিট যদি বিন্দ বলেন তোমার ফ্যান জাহান্নান্ন জান্নাইয়া হাদিসের ব্যাখ্যায় পরিষ্কার লেখা আছে কথা বলেছেন কেন অপরা কোন হাদিস কারে শিখাইবেন আহলে হাদিসের তো অভাব নাইলে হাদিসের তো হাদিসের অনুযায়ী হতে না, নয় বিছেন অনুসারী হওয়া যাবে হ্যাঁ হাদিসে আসে সাময়িক বিবাহের কথা হালাল না হরম হরম নিষেধ করেছেন ওইটা আমার জন্য অনুসরণযোগ্য নয় এটা আমার জন্য সুনত নয় কথা বুঝতে পারলেন কিনা পরে এই কুয়েত সরকারের সরকারি লাইব্রেরিতে গেলাম সেখানে দেখলামের কিতাব বিশাল আর এক গড় এটার মধ্যে শুধু সাফি মজাবের কিতাব আর একবারে শুধু মালিকি মাজাবের কিতাব আর একবারে শুধু হামবলি মজাবের কিতাব তালাশ করতে করতে করতে করতে লাইব্রেরির থেকে কিতাব বাইর করলাম বাই করে দেখলাম যে কিতাবটা ওইখানে আছে এই কিতাবটা আমি যে সেই উমের সংলগ্ন মসজিদেও আছে। মসজিদের আজানের এবং একামতের মধ্যে নফল আছে আর এক আছে বাইনা কুল্লি আজানিব প্রত্যেক আজান এবং একামতের মধ্যে নফল নামাজ আছে কিন্তু মাগরীবের মানে নাই আমার কি করেছিল মনে আছে কথা আমি বললাম এই ব্যাপারে কি হাদিস শুধু একটা কয় আমার জানা মতো একটাই আমি বললাম আমার জানা মতো আর একটা কয় কোনটা দেখা বোঝ না। এবার বলেন इमाम अब हानीफाला हजरत इमाम अबू हानीफाही प्रदान करमाम साफिर जो बिन्नमत होते बुहारी सैफ हादीर द्वारा प्रमाणित ओ सबर कह सब पृष्टि एटाम साफिर समाधान উত্তম নয় ইমাম আবুহানিভার সমাধানটা উত্তম কেউ যদি আমরা যারা ইমাম আবুহানিভার ফলু আর আমরা মুক্তা দিয়ে বস্তায় নামাজ সুরাই ভাতে পারব না হাদিস এর দলিল আছে কোন ইমাম এলাহু কেরা আতুন ইমাম সাফি রহমতুল্লা অনুসারে যখন ইমাম তখন তারা করবে তারা মতে আমল করলে সব পাওয়া যাবে কিন্তু যে লোকটা না মত হাদিস জানে না জানে না মানে সে যদি সুরায় ভাতা ফরে তবুও জব দিতে হবে কোন দলিলে ভরসো যদি না দিতে হবে আমরা যারা না, আমরা ইমাম আবু হানিভার কথায় সারসি আর সাফি মজাবের যারা ফরে এরা ইমাম সাহির কথায় সারসে তুমি তো হাদিস জানো না সাইর মজাব মানো না ফরলে জব দিতে হবে কার কথায় ফরলো আর সারলে জব দিতে হবে কার কথায় সারলো আমাদের পড়লেও জব লাগবে না সারলেওানিভাও না। পড়লেও বলতে হবে কার কথায় পড়ল সারলেও বলতে হবে কার কথায় ছাড়লা এই কথাটা জন্য একটা উদাহরণ নিউ শহরে সরকারি সার্টিফিকেট দ্বারি ডাক্তার আছে চারজন একজন আপনার কি হইলো একজন ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলেন এই ডাক্তার বলল তোমার কোন ঔষধ খাইতে হবে না খানাফিনা একটু একটু আর খানা ঠিক করলে হবে না তোমার কিছু ট্যাবলেট ও খাইতে হবে আরেক এক ডাক্তারে কয় শুধু একটা ট্যাবলেট হবে না আর একটা কেপসুল সাথে লাগবে। আর এক ডাক্তারে কয় আর ক্যাপসিলে হবে না চারজন ডাক্তার সরকারি সার্টিফিকেট কি না সরকারি সার্টিফিকেট দ্বারি যদি হইয়া থাকে তাইলে বলেন কোন ডাক্তারের প্রেসক্রিপশন মতো ঔষধ ব্যবহার করা সরকারের আইনে নিষেধ নাই। প্রথম ডাক্তারের প্রেসক্রিপশন মতো সরকার ডাক্তারের ফলো করলেও সরকার সরকারি বলবে না তৃতীয় ডাক্তার করলেও সরকার আপনাকে বলবে না ডাক্তার ফলো করলেও সরকার আপনাকে দোষী বলবে না কিন্তু একটা লোকে করল কি এই চারজন সরকারি সার্টিফিকেটদারী ডাক্তারের কোন একজন ডাক্তারকে ফলো না করিয়া রাস্তার ক্যানভাসারের কথায় ওষুধ খেলো তুমি ট্যাবলেট খাইলেও জব দিতে হবে কার কথায় খাইলা তুমি কেপস্যু খাইলেও জব দিতে হবে কথায় যারা মানের মতো কোরআন হাদিস জানেও না সাইম মানেও না এরা সুরা ফাতে পড়লেও জব দিতে হবে কার কথায় পড়লো আর না সারলেও জব দিতে হবে কার কথায় আর যদি একজন রুগী আরো বুদ্ধিমান সকালবেলা প্রথম ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করব বেলা দ্বিতীয় ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করব বিকালবেলা তৃতীয় ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করব রাত্রিবেলা চতুর্থ ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করব বেলায় আহমদ বিনবলের সমাধান নিব এর ইমানের বারোটা বাজব কথা বুঝে আসছে কিনা বুঝে আসছে এই এতক্ষণের দীর্ঘ আলোচনা বুঝে থাকলে এবার বলুন मन आलोचना शुरू हो आल्ला क्या सब जगह एक कथार व्याख्या कटा लिखा एक सब जगह की जान मध्य फायदा आल्ला सब जगह मानी आल्ला क्षमता सब जगह चले आल्लहर ज्ञान सबखने पाव जाए दीर्घ आलोचना कि ना देखें मुसलमान द्वारा सब प्रमाण हो शरियत चार दलिल চার নম্বর দলিলের নাম মুস্তাহিদ ইমামগণের এই কথাগুলি ভাবে বুঝলে আরো অনেক জটে সমস্যার সমাধান বাইরে যাইব বলব নাকি বলেন ইসলামী শরিয়তের দলিল কতটা এক নম্বর কার দুই নম্বর কার তিন নম্বর ইজবা কার উন্মতের ইজমা উম্মতের আর না হয় আলিম্বন যেমত হইবেন বলেন ইন্দমা উম আল্লাহিস আমার উম্মতের আলিম্বন পুরো এক ব্যাপারে একমত প্রধান করলে এইটাই আল্লাহর কাছে হয়। কোরআন ভাইলে না না ইসলামী শরিয়তের দলিল মুস্তাহিদ ইমামগণের কিয়াস ইসলামী শরীয়তের দলিল এই কথাটা বুজার অভাবে অনেকে নিজে ওই কিয়াস করা শুরু করে আমার কিয়াস ইসলামী সৈরিয়াতে দলে না মুস্তাহিদ ইমামগণের কিয়াস ইসলামী নিজে ওই কিয়াস করা শুরু করে বাবার যদি দাঁড়াইতে পারলাম সম্মান করার জন্য দাঁড়াইলে শ্বশুর কে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারলাম নবীকে সম্মান করার জন্য দাঁড়াইতে দুষ্কি পীর উস্তাদ সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারলাম নবী সম্মান করার জন্য দাঁড়াইতে দুষ্কি এই যে একটা অনুমান করলো এই একটা কিয়াস করলো এই কিয়াস ইমাম আবহানি ভার মালিকের ইমামের ইমামেরিয়াস ইসলামী শরীয় বাজেস ইসলামী শরীয়তের দলিল উবের কথা ফন্ডিতের কিয়াস ও ইসলামী শরিয়তের দলিল নয় এই জন্য কিতাবে লেখা আছে কিয়াস তিন প্রকার একটা কেয়াসের নাম কিয়াসের শিবহি একটা কিয়াসের নাম একটা নাম কিন্তু এই পরিভাষাগুলি বললে আপনারা অনেকেই হয়তো যারা কিতাব পড়ার অভ্যাস নাই আর ওই ভাষা বুঝেন না তারা বুঝতে পারবেন না এই জন্য আপনারা সকলে বুঝার মতো ভাষায় বলি কিয়াস তিন প্রকার পন্ডিতের কিয়াস দলিল এবার তিন কিয়াসের তিনটা উদাহরণ বুঝেন দুনিয়ার বড় বড় পন্ডিত মধ্যে এক পন্ডিতের নাম ছিল ডারবিন ডারবিন বলে ব্যাঙ্গের সানা যেমন ভাবে লেজ হসে পড়ে ব্যাঙ্গে পরিণত হয় ব্যাঙ্গের কেউ প্রথম প্রথম একটা লেজ থাকে শেষ পর্যন্ত লেজ হসে পড়ে যায় যতদিন লেজ থাকে ততদিন লেজ দিয়া ফানিতে সাঁতার কাটে যখন লেজ পরে যায় হাত পা গো যায় ফানির থেকে দাঙ্গায় চলে আসে শুকনা জায়গায় চলাফেরা করে এই দুনিয়ার মানুষগুলি বান্দর ছিল লেজ হসে পরে মানুষে পরিণত হয়েছিল কি টাকা ফন্ডিতে। আল্লাহ বলেন বল করছ আমি সৃষ্টির সূচনাতেই মানুষকে এই সুন্দর কাঠামো সৃষ্টি করেছিলাম পণ্ডিতের কে দলিল না বাতিল এখন মূর্খদের কে আছে উদাহরণ আমার বাবাকে আমার শ্বশুরকে আমার একসার কিন্তু আপনারা বলেন তিনি আমার কাছে আসলেন না না আসলে আসার পরেও আমি তারা দেখলে না না দেখলে তুমি যে নবীরা সম্মান করার জন্য দাঁড়াইলে নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন এটা এত বড় মূর্খ যার সাথে ক্যাস করলো আর যারা ক্যাশ করলো খাটেনি না খাটেনা তাও বুঝেনা যদি আপনি বলেন নবী এসেছেন আমি দেখেছি যে এমনি প্রমাণিত সাহবায়ে কেরাম রসুল এ করিম সাম উপস্থিত হইছেন সাহবায়ে কেরাম দাঁড়াইছেন অবশ্য রসুল বলছেন যে এইরকম দাঁড়ানির কোন দরকার নাই আমি তোমরা তোমাদের কাছে দাঁড়ানি যা কামনা করি না উপস্থিত নয় রসুল যদি আসেন আপনি যদি দেখেন একশো বান দাঁড়ান কিন্তু প্রশ্ন থাকবে তখন কোন রসুল যদি যেখানে সেখানে আসতে পারেন রসুল যদি যেখানে সেখানে হাজির হইতে পারেন সর্বত্র যদি সব কানে থাকেন তোমার আল্লাহ আর তোমার রসুলের বেশ কম কথা বুঝে আসে কিনা ওই না জানিয়ে এখন করতে গেলে পরিণতি পাবেই দাঁড়ায় এইগুলি আল্লাহরের চেকি আগুন একতর ভাগুন সর্বত্র হওয়া সব সময় সবখানে উপস্থিত থাকা এই গুণ একমাত্র আল্লাহ ছড়া জগতের আর কারেন আর তুমি যে রসুলের দেখলাম এই জন্য রসুলকে সম্মান করার জন্য দাঁড়াইলা কোন মুমিন মুসলমানে রসুলের দেখলে তো রসুলের সাহাবি হইয়া যায় বলে না সাহাবি কারাই হয় মুমিনে যদি রসুল রে দেখে আর মুমিন অবস্থায় যদি মরে তারা স্বাভাবিক হয় তুমি মুমিন অবস্থায় রসুল রে দেখছ এতদিন যাবত দাবি করো না কেন যে আমি যেহেতু রসুল রে দেখি আর রসুলের সম্মানের জন্য দাঁড়াইছি এই আমি রসুলের স্বাভাবিক হইয়া গেছি এতদিন পর্যন্ত বলো না কেন आप बोलो, सुनो, जी के देखार पर सहिता से मुमीन मुसलमान हमारे अबू जहाल रसुली क्यों দেখলে দেখেছে তুমি যদি দেখো আর ইমানদার হইয়া দেখো দাবি করতে হবে তুমি সাহাবি আর যদি তুমি সাহাবি দাবি করতে না পারো তাহলে তুমি কেমনে মুসলমান আগে বুঝাও সুতরাং ফন্ডিতের ফিতিয়াস যেমন ইসলামী শরিয়তের দলিল নয় মূর্খদের কিয়াস ইসলামী শরিয়তের দলিল নয় ইমাম আবু হানিফার কিয়াস ইমাম শাহ কিয়াস ইমাম মালিকের কিয়াস ইমাম আহমদ তাদের কিয়াস ইসলামী শরীয়তের দলিল এখন মুস্তাহিদ ইমামগণের কিয়াসের একটা উদাহরণ শোনেন ফন্ডিতের কিয়াসের উদাহরণ গেল মূর্খদের কিয়াসের উদাহরণ গেল এবার মুস্তাহিদ ইমামগণের একটা উদাহরণ শোনেন মেয়ে লুকের নামাজে চেহারা খোলা রাখলে নামাজ হবে কোরআন হাদিসে খোলা রাখলে নামাজ হবে কোরআন কোরআনে ও নাই হাদিসেও নাই সমাধানের জন্য ডারবিনের কাছে না কোরআন হাদিসের যারা পড়ছে না কাছে না মুস্তাহিদ ইমাম কাছে मुस्तादेनु तीन अंग खुला जाहेजी रखा जाए हाथ पंजा खोला रखा जाए পায়ের পাতা কুলা রাখা যায় আছে পুরুষের সামনে না নবাজ পুরুষের সামনে কথা নাই নবাজের কথা কাজেই পুরুষের সামনে মেয়ে লোকে চেহারা কুলা রাখতে পারবে কি পারবে না এই ব্যাপারটাও বুঝে ফেলেন আল্লাহ ফক্রব্বুল আলমিন কোরআনের আয়াতে বলেন তাহনা मेह लुक तुम्हारे शरण पुरुष के, के देखते हाँ जेटुकु डाय नईटुकु खोला रखते डाकिया डा, रखा सम्भव पुरुष खुलते তাহলে মেয়ে লুকের শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে কোলা যাবে না শুধু যে টুকু ঢাকা যায় না ওইটা কোলা যাবে যে টুকু ঢাকা যায় না এর কি ব্যাখ্যা ইবনে মাসুদ বলেন এক বেক্কা আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহু বলেন এক এবার তো দুই সাহাবির এক কোথায় যে কাপড় দিয়া শরীর ডাকবে ওই কাপড় যদি আলাদা সাদর দিয়ে ডাকে অথবা মুরখা দিয়া ডাকে সবগুলির উপরে তো আর একটা থাকবে আপনি যদি বলেন ওইটাও ডাকতে হবে তাহলে ওইটা যেটা দিয়ে ডাকবে ওইটাকে দিয়া ডাকবে এই জন্য যদি সাদর দিয়া শরীরের সমস্ত কাপড় যদি সাদর দিয়া ডাকে সাদরকে আর কোনো কিছু দিয়া ডাকতে হবে না সমস্ত শরীরের কাপড় যদি বুরকা দিয়া ডাকে তাহলে বুরকাকে আর কোন কিছুর দ্বারা ডাকতে হবে না এটা হলো ইবনি মাসুদের ব্যাখ্যা এই ব্যাখ্যা নয় ইবনি মাসুদ বলেন মেয়ে লোক ভিন্ন পুরুষের সামনে কোন দরকারে গেলে মুখ ডাকতে হবে না এই ব্যাখ্যা নয় যে বুরকা দিয়া শরীর ডাকবে ওই বুরকা ডাকতে হবে না এইটা হলো আবদুল্লাহ ইবন মাসুদ রবি ব্যাখ্যা আর একজন সাহাবির বেক্কা আর একরকম রয়েছে না কোনটা বুল এতক্ষণ কথা বুঝতে থাকলে বলেন কোন সাহাবির বেক্কাটা বুল একটাও না ইবনি মাসুদের ব্যাও ঠিক আছে এখন শোনেন ইবনে আব্বাসের বেক্কা ইবনে আব্বাস ও সাহাবি ইদন আব্বাস এই উন্মতের সর্বশ্রেষ্ঠ মোফাস্তিরে কোরআন रास्त चलाफेरा कर सभ्य है गारिगे फिर तक তখন মুখ হবে না মাসুদের ডাক ব্যাখ্যা হইল বুর্খা ডাক্তা ইগনে আব্বাসের ব্যাখ্যা হইল চেহারা ডাকতে হবে না বিনা সত্ত্বে না যে সমাজের পুরুষেরা মেয়ে লোক দেখলে ফিরে তাকায় না ওই সমাজে এবার আপনারা বলেন ওই সমাজটা কোথায় আমেরিকায় লন্ডনে ইন্ডিয়ায় পাকিস্তানে বাংলাদেশে সৌদি আরবে মতেও মেয়ে লোক মুখ খুলে রাস্তায় বের হতে পারে না কথা বুঝলেন না। এবার আসেন কথার দিকে যাই মুস্তাহিদ ইমাম বনের উদাহরণ চেহারা এবং হাতের পাতা Noma de é পায়ের পাতা নমাজে খোলা রাখলে নমাজ হবে কিনা কোরআনেও নাই হাদিসে আছে যেহেতু পায়ের পাতার মধ্যেও চেহারা এবং হাতের পাঞ্জার কারণ বিদ্যমান আছে এই জন্য মেয়ে পায়ের পাতাও খোলা রাখতে পারবে বলুন মেয়ে পায়ের পাতা নমাজে খোলা রাখা কোরআনের দ্বারা প্রমাণিত এর দ্বারা প্রমাণিত না মুস্তাহিদ ইমামগণের কিয়াস এর দ্বারা সুতরাং ইসলামী শরীয়তের প্রথম দলিল কোন সময় হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় দলিল কোন সময় ইজমা ইমত ইসলামী শরীয়তের তৃতীয় দলিল কোন সময় আর মুস্তাহিদ ইমামগণের কিয়াস ইসলামী শরীয়তের চতুর্থ দলিল কোন সময় বুঝলেন কিনা পরিষ্কার সবগুলি এইগুলি বোঝার পরে এখন মূল সমস্যার সমাধান সুরায় তোহার চার নম্বর আয়াত থেকে আট নম্বর আয়াত গুলিতে আল্লাহ বললেন আমি আসবানে আসি আর সে আসে জমিনে আসি ব্যাখ্যাটা দুইটা এবার বলেন কোন বেক্কা শুদ্ধ আর কোন বেক্কা বলুন সুতরাং যে কোন মুসলমানে যে কোনো বেক্কা অনুসরণ করবে যেকোনো বেক্কা মানবে আল্লাহর সব পাবে আল্লাহ ইজমা কিয়াস এবং গ্রহণযোগ্য সবগুলি বেক্কা বুজার এবং ফলো করার অনুসরণ করে জীবনকে সফল করার কামিয়াব করার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন হামদুলিল্লাহ মোহাম্মি